বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন قرآن পড়ি থেকে আমাদের আলোচনা শুরু হবে যেখানে আল্লাহ সুত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ফয়সালা করেছেন সেটা হলো কারো পালক পুত্র স্ত্রী যদি তালাক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য সেই তালাক্ত্রী কে বিবাহ তিনি যেন জয়কে বিবাহ করেন যাতে করে এই কনফিউশন মানুষের মধ্যে না থাকে আল্লাহ সুবাহ একটা ইম্পোর্টেন্ট মাসালাকে এখানে সেই বর্ণনা আল্লাহ সুবাহ এখানে দিচ্ছেন আসুন আল্লাহর কথা প্রথমে আমরা শুনি তারপরে আমরা অগ্রসর হই তিল্লি রাহিত সাল ও তিনবসল মুদী ও তক্সান তখ কদিনহ নিক আল মিনি আলল মো উমিনী নহর ফি আযুওয় কদৌ মিন হতি ম ফলিন ফিম ফিম ফরদং সাহি ফিল দিন কবুল وَكَانَ أَمْرُ اللَّهِ قَدْرًا مَقْدُورًا أَلَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهِ وَلَا يَخْشَوْنَ أَعَدًا إِلَّا اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَسِيبًا তাকে আপনি বলছিলেন তোমার স্ত্রীকে তুমি রেখে দাও অথচ আপনি আপনার অন্তরের মধ্যে কিছু জিনিস গোপন করছিলেন যেটা আল্লাহ এটাকে তিনি जैद जो प्रयोजन सर निल समय शेष कर संगे अपार विवाह व्यवस्था कर ला कर लाते पालक पुत्र दत्तक पुत्र बेपारे ते स्त्री क्षेत्र जान मानुषे शेष हो जाए जान करते चान अवश्य वास्तवय असुविधा नहीं आलमीन तरह शरियत सम्मत कर निर्देश अनुजा सबकिा हलन तल्ला के वे परे दोश देवा सम्मानित दर्शक भाई बन आलोचना चलते देखें कतगुल गुरुत्वपूर्ण विषय प्रथम हलो जैन जहाज के केंद्र कर রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের জয়দ এবং জয় আল্লা আদরের পাত্র হলেন এরপরে জায়দ যখন তালাক দিয়েছে জয়নাবিন তে জাহাজকে আল্লাহ সরাসরি দিয়ে সরাসরি ওয়ার্ডার দিয়ে এই জয়নাবিন তে জাহাসের বিবাহের ব্যবস্থা করেছেন যাতে করে মুমিনদের যেন তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো অসুবিধা না থাকে যদি পালক পুত্রদের থেকে স্ত্রীদের যদি তালাক হয়ে যায় তখন হতে পারে না তার এইটাই ব্যতিক্রম ওয়ারিসের ক্ষেত্রে ব্যতিক্রম আমরা বলেছিলাম ভাই বোন যদি থাকে তাহলে আপনার পালক পুত্র এবং আপনার নিজের মেয়ে বিয়ে সাদী হওয়ার ক্ষেত্রে জায়জ কথা বলেছিলাম আবার এখানে আপনার নিজের আপন এটাকে জায়জ করে দিলেন কারণ তিনি হলেন পালক ছেলে অথবা তিনি অ্যাডপ্টেড সান এই জন্য তার জন্য হুকুমটা আলাদা এবং নবী মুহাম্মদুর রসুল জয়নাব মাঝে মধ্যে তিনি একটু ই করে অনেক অন্যান্য স্ত্রীদের সঙ্গেও একথা বলতেন আল্লাহ নবীর স্ত্রীরা ছিলেন তাদেরকে জয়নাব এইভাবে বলতেন যে দেখো তোমাদেরকে বিয়ে শি দিয়েছে হলো তোমাদের মা বাবারা কিন্তু আমাকে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ আসমান থেকে রব্বুল আলামিন আমার বিয়ের ব্যাপারে কোরআন নাযিল করেছেন সেজন্য আল্লাহর নবী আমাকে বিয়ে করেছেন হাদিসটা আপনারা বুখারীতে এসেছে আমি আপনাদেরকে পড়ে শোনায় ওয়াকদরওয়াল বুখারী রাহিমাহুল্লাহ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ইন যায়নাব বিনত জাহশ রাদিয়াল্লাহু عنها কানত তাফখিরু আলা আজওয়াজিন Sallallahu alayhi wa sallam Fataqool Zawwajakunna ahalikun Wazawwajaniya Allahu ta'ala Min fawqi sabi'i samaawat Allahu akbar Allahu akbar kabira Zainab bint Zahash Tini bultayn Hadith bina naka Anas ibn Malik radiyallahu an Anas bin Malik Hadith bina naka Tiki bulin Inna Zainab bint Zahash জাহাসের মেয়ে জয় তিনি আল্লাহ তার উপরে খুশি হোক তিনি মাঝে মধ্যে একটু গর্ব করে বলতেন্লাহ আলহিম আল্লাহ রসুলের অন্যান্য স্ত্রী যারা আছে তাদেরকে উপরে তিনি একটু গর্ব করে এই কথা বলতেন কি বলতেন ফতাকুল জয়নবিনে জাহাস বলতেন তোমাদের পরিবার পরিজন তোমাদের এরকম আরো যারা যারা আল্লাহ নবীর স্ত্রী তাদের পরিবার পরিজন গার্ডিয়ান তারা তাদেরকে বিয়ে দিয়েছেন আল্লাহর রসুলের সঙ্গে কিন্তু আমি দেখো আমি জয়নাব টোটালি ডিফারেন্ট আমি কিন্তু আলাদা কাজে আমার সাদী আমার ম্যারিজ আমার বিবাহ আল্লাহর হুকুমে সাত আসমানের উপর থেকে আল্লাহ সরাসরি আমাকে বিয়ে দিয়েছেন আল্লাহ হলেন আমার উকিল আল্লাহ হলেন আমার গার্ডিয়ান বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ আফটার দা শর্ট ব্রেক আসসালাম রহমতারক কথা কথা আর এক অন্যায় থেকে বারণ করবে এটি একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে क्यों इचरण बोझार गठने इतनी आठ ट सकाली मुहम्मद सल्लामी खतब अनहू ब আমি রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে সহি বোখারি প্রথম খণ্ড ওহির সূচনা অধ্যায় হাতির সংখ্যা এক কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি अब्दुर रजाक बिन यूसुफ डर अबू बकर जहांगीर कैमन छह सलम कथा इतिबमयर क्रम विकास সুরা আহজাবের মধ্যে আল্লাহ আলমিন আল্লা কে এক মহিলার সঙ্গে আসমান থেকে ওহির মাধ্যমে বিবাহের ব্যবস্থা করলেন এবং তার মধ্যে দিয়ে প্রমাণ করলেন যে পালক পুত্রদের স্ত্রীদের যদি আছেন গালমন্দ না করে আল্লাহ নবীর ব্যাপারে যেন কেউ কটাক্ষ করতে না পারে সে যেন হো বহু এটাকে স্ট্রিক্টলি কোরআনের মধ্যে বলে দিলেন সুবাহ আল্লাহ আপনারা কি একটা কথা খেয়াল করেছেন সারা কোরআন শরীফের মধ্যে আপনি কোনো সাহাবির নাম কোরআনের মধ্যে পাবেন না ঠিক না আপনার কোনো সাহাবির নাম কিন্তু কোরআনে আসেনা শুধু একজন সাহাবির নাম আসছে আবু বকর অমর ওসমানা আলী নাম কোরআনে বলা হয় নাই আবু সাহেব বলা হয়েছে আল্লাহ রসুলের সাথী বলা হয়েছে কোরআনে কিন্তু সরাসরি নাম না নাম দেখেন তার মা বাবার উপরে আল্লাহ নবীকে প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ নবী এত ভালোবেসে ছিলেন আল্লাহ দুনিয়াতে হবে সেই কোরআনের কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আপনাকে একটু জিজ্ঞেস করে আল্লাহ রুসুল্লের এমন একজন সাহাবীর নাম বলুন যার নাম কোরআনে আছে আপনি বলবেন জেয়েদ কারণ জায়দ নাম এখানে আসছে সুবাহান ছিলেন রসুল সালেন ছিলেন কারণ নিজের মা বাবা সংসার সবকিছুর উপরে সালাম্যুবানের মধ্যে দিয়ে দিয়েছেন যেটা তেলাওয়াত করলে আপনি জঈদ তিনটা অক্ষর জা ইয়া দাল তিনটা অক্ষর পড়লে তিরিশ নেকি আপনি জঈদ যদি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য পড়েন তাহলে 30 নেকি আপনি পেয়ে যাবেন সুবহান তার এক বি সঙ্গে বিবাহের ব্যবস্থা করছেন কারণ এর মধ্যে দিয়ে শরীয় একটা হুকুম প্রবর্তন করবেন আল্লাহ ওটাই হলো কিন্তু রব আলমিন আল্লাহ রবাহ আলামিনের টার্গেট এবং সেটা আল্লাহ করেছেন তাহলে অনেক সময় মানুষ রসুলো মানুষ নামের কলঙ্ক এদেরকে বাদ দেন আপনি একজন মুমিন হিসেবে মুসলমান হিসেবে আপনার ইমান থাকতে হবে এবং এটাই হক কথা যে আল্লাহ সু আল্লাহ নবীর প্রত্যেকটা বিবাহের ব্যবস্থা করেছেন কোনো না কোন কারণে सम्पर्क दरकार दाआते दिन कर संगेल दाआतर स्वर्थेन्ट रिलेशन दरकार रिलेशन व्यवस्था आयशा हाफसारदीम विवाह और विभिन्न जैगाते जाके अल्लाह रसुल्लम विशेष কারণ ছিল প্রত্যেকজন স্ত্রী এই জাইনাবিনের প্রসঙ্গ আমরা এখনই বর্ণনা করলাম এবং এই সমস্ত বিবাহ গুলো কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের যখন বয়স বেশি হয়ে গিয়েছে তখন কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাহ আলহিম বাস্তবায়ন করেছেন নবীর জন্য এটা কোনো অশোভনীয় কোনো বিষয় নয় কোনো অসুবিধা নেই নবীর জন্য মিন হারাজ কোন হারাজ নবীর জন্য নাই ফি মা যখন জেন তহাজকে বিবাহ করলেন তখন মুনাফিকরা কাফের মুশ্রিকরা তারা আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে বিভিন্ন কটাক্ষ করার চিন্তা করছিল এই ব্যাপারে কুৎসা রটনা করার একটা ফন্দি তারা ছিল যে এবার যদি নবীকে ঠকানো যায় নবীকে হারানো যায় যারা সম্মুখ সমরে যারা যায়। তারা চায় চরিত্রকে হরণ করা যায় কিনা। সেই চেষ্টা আল্লাহ নবীর ক্ষেত্রেও হয়েছে তারা কুৎসা রটনা কি করবে তার আগে আল্লাহ সুফান থেকে কোরআল করে প্রমাণ করে দিলেন যেটা আল্লাহর নবীর চারিত্রিক কোনো ত্রুটি নয় কারণ এই নবী হলেন চরিত্রের সর্বোচ্চ আসনে সমাসীন আপনি অনেক মহান চরিত্রের প্রতিষ্ঠিত। আপনি যে চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এই চরিত্রের কোনো তুলনা হয় না কাজেই যারা আল্লাহর নবীর এই ইসের মধ্যে তার চরিত্রের মধ্যে কোন তহমাদ দিতে চায় এবং কোনো কিছু করতে চায় তখন আল্লাহ সুযোগ দিবেন না কারণ আল্লাহ আল্লাহ করেছেন এটা করেছেন আর বলেছেন আল্লাহ যেটা নবীর জন্য হালাল করেছেন হালাল যিনি যদি আল্লাহ নবী গ্রহণ করেন ইড নট বি সেই নট বি মেকিং এনি কমেন্ট তোমাদের কোন মন্তব্যের দরকার নাই তোমাদের আর কোন কিছুর দরকার নাই কারণ আল্লাহ তা আল্লাহ তার জন্য হালাল করেছেন আর এটা আল্লাহ আর এটা আল্লাহর নিয়ম আল্লাহ যে নবীকে যে রসুল को समय दीते चेहस अल्लाह रबुल आलमीन दिए तुम्हारा मुनाफिकरा तुम काफे तुम्हारा मुश्रिकरा नबीर बिुद्धाचरण कर नबीर को निजे क्षति निजेद तुम्हारा अधपतर अथल तलिए दीबे नबीर उन्नति नबीर को क्षति ये हमें हम सब नबी देर क्षेत्र आल्ला তা অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ ভাবে করিয়ে নিবেন এর কোনো ব্যতিক্রম হবে না এরপরে আল্লা আম যেই দায়িত্ব দিয়ে নবী দায়িত্ব দিয়ে দের কে পাঠিয়েছেন সেই সম্পর্কে আল্লাহ একটু স্মরণ করে দিচ্ছেন সেই নবী হলেন সেই মহামানবেরা সেই মহামানব সন্তানরা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানবেরা হলেন তারা যারা হয়ে এসেছেন তারা কি করেছেন পৃথিবীতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন আর অর্থ সম্পত্তি বানাইছেন না আর রাজনীতি করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছেন ন ইট নট লাইক দ্যাট তারা কি করেছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়ার ফরমান আল্লাহর পক্ষ থেকে যে চিঠি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত তাদেরকে দিয়েছেন আল্লাহ এটা মানুষের কাছে পৌঁছানো হলো তাদের মূল দায়িত্ব नबी एवं रसुल्लाह छाड़ा दुनिया शक्ति के भय कर नो स्त्री तलाक हो जा रहा विवाह निजे स्त्री नाम जयन बीत जहाँ नबी देर के आल्ला जाते जा चानी दिए करान আমরা একসেপ্ট করবো তার মধ্যে দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করবো ইনশাআল্লাহ আল্লাহ সব তালা আমাদেরকে তৌফিক দিন আসসালামাইকুমুল্লা সকল জ্ঞানের উৎস এখান থেকে বের করে তার গ্রহগুলো আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 So if Jesus Christ peace be upon him, bed for three days, who control the world? That means even God bite? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. be. Ku Dr. Jat Shonge Alapi, Protinivar, Rat,puno Shamprochar, Shakal Shar Bangladesh, Peace TV Banglai.